আলোচনা করছিলাম বিগত পর্বে ইমুজ রাহী রচিতা আকিদা এর আলোচনা করছিলাম এর মধ্যে আমরা শুরু করেছিলাম তিনি যে আকিদার উল্লেখ করেছেন তার প্রথম উল্লেখ করেছেন আকিদা পোষণ করেন বিখ্যাত হচ্ছেন এরপরে তিনি আকিদার বর্ণায় চলে গেছেন যে কি আকিদা তারা পোষণ করেন বিস্তারিত তিনি আলোচনা করতে চলে গেছেন এর প্রথমেই আমাদের ধারাবাহিকতা রক্ষার্থী এবং আকিদার সূত্রে উল্লেখ করার ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা হয় জন্য আমরা দুটি জিনিস উল্লেখ করব। এক নম্বর হচ্ছে सही आकदा कथा पा जाए कदभ क्या भ्रष्ट हईल क्यों पदभ्रष्ट आकदा ग्रहण कर कारण हे दो जिनि मूलत आकिदा ओतप्रोत भाव जड़ित आकिदा ग्रहण कर लेना मानुष रकम आंकदा इसे जो है विभिन्न समय जख সেটাকে কোরআন মুসন্না এবং সহিদার যে উৎস তা থেকে তার উপর নির্ভর করা না হয় তখন সেটা পর্যবেক্ষিত হয়ে যায় এজন্য মানুষকে অবশ্যই ফিরে আসতে হবে দিকে। তাই আমরা প্রথমে উল্লেখ করব যে কোন থেকে কোনিদা গ্রহণ করতে হবে আমাদের ইমা উজাফর তহাবির রহমতুল্লাহ আলাই এ কথাটি সরাসরি উল্লেখ করেননি কিন্তু তিনি বিভিন্ন জায়গাতে এই আকিদারে বিভিন্ন জায়গাতে সমস্ত শব্দ উল্লেখ করেছেন তা যদি ব্যাখ্যা করা হয় আমরা সহি আকিদের উৎস সম্পর্কে স্পষ্ট বুঝতে পারি তিনি যে জিনিসটা বলেছেন যেমন ক্ষেত্রে আল্লাহকে দেখার ক্ষেত্রে একটি কথা উল্লেখ করেছেন তা থেকে আমরা আকিদের উৎস সম্পর্কে জানতে পারি তিনি বলেছেন এই ব্যাপারে যা এসেছে রসুল্লাহ সাল্লা থেকে সহিদে তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে ও মায়ু আলামা আরাদা তিনি যা ইচ্ছা নিয়েছেন সেটাই তার উদ্দেশ্য কারণ আল্লাহিনের ব্যাপারে নিরাপত্তা শুধু ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য এবং তার রাসুলের জন্য নিরাপত্তা নিরাপত্তা গ্রহণ করেছে অর্থাৎ তিনি বলেছেন মা সালিমা ফিদিনীমসালাম যিনি আল্লাহ এবং তার রসুলের জন্য আল্লাহ রসুলের কাছে সুবর্দ করেছেন নিজেকে তিনি ব্যতীত কেউ নিরাপত্তা পেতে পারেনা তার দিনের ব্যাপারে যদি কেবল প্রশ্ন করি সন্দেহ করি এবং কোন রকমের ধারণা করি এবং কোন রকমের অপব্যাখ্যা করি তখন আমরা কখনো নিজের দিনকে নিরাপদ রাখতে পারবো না তারপর তিনি বলেছেন যে তখনই শুধুমাত্র নিরাপদ রাখতে পারবো যখন যে বিষয়ে তার সন্দেহ আসবে সেটা আলমের কাছে আল্লাহ শুধু জানেন এ কথা আমরা বলব অন্য জায়গায় তিনি বলেছেন তসলিম ইসলামের ইসলামের কারো পদ কখনো দৃঢ় হতে পারে না যতক্ষণ না পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে এবং পরিপূর্ণভাবে মেনে নিবে এ দুটি জিনিস আত্মসমর্পণ করা এবং মেনে নেয়া এ দুটি জিনিস কমপ্লিট না হলে কখনো কোন মানুষ ইসলামে তার পদযোগ্য স্থিতি লাভ করবে না গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এ থেকে আমরা আকিদা থেকে নিতে হবে তার একটা সার সংক্ষেপ ব্যবহার করতে পারি সার সংখ্যা উল্লেখ করতে পারি আকিদার উৎস আসলে কি আকিদার দুটি উৎস রয়েছে একটি হচ্ছে মৌলিক উৎস আরেকটি হচ্ছে তার অনুগামী উৎস মৌলিক উৎস হচ্ছে কোরআনে কারিম এবং সুনাত রসল সাল্লাম এ দুইটি হচ্ছে আকিদার মৌলিক উৎস আর দুইটি হচ্ছে অনুগামী উৎস অর্থাৎ যা আর তিনটি উৎস হচ্ছে অনুগামী উৎস যা এর অনুসরণ করে চলে সেগুলি হচ্ছে এজমা বা উম্মতের ঐক্যমত্য চার নম্বর হচ্ছে চার নম্বর যা সেটা হচ্ছে আল সেলিম বা বিবেক যে বিবেক এর মধ্যে কোনো সমস্যা নেই অর্থাৎ বিশুদ্ধ বিবেক আর পাঁচ নম্বর হচ্ছে আলফেত্রাতুস সৌয়া স্বাভাবিক প্রকৃতি স্বাভাবিক প্রকৃতি এবং সুন্দর প্রকৃতি যাতে কোন রকমের অন্য কিছু প্রবেশ করেনি আমরা আগে উল্লেখ করেছিলাম কোন কোনো সময় যে প্রকৃতি যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ ভিন্ন ধরনের কথা বলে কিন্তু নষ্ট যখন না হয় তখন সেটা সহি আকিদার কথাই বলবে অনুরূপভাবে বিবেক যখন কোনোরকমের সমস্যাগ্রস্ত না হয় বিবেক যদি শুদ্ধ বিবেক থাকে সেটাও সহি আকিদের কথা বলবে আর উমতের এজমা হয়ে যায় সহি আকিদের উপরে এই তিনটি জিনিস পরবর্তীতে আমরা দেখতে পাই যে কোরআন এবং সুননা সাথে এই তিনটি জিনিস মিলে যায় সেই হিসাবে তিনটিকে উল্লেখ করি আমরা কিন্তু মৌলিকভাবে আকৃতের উৎস হচ্ছে দুইটি একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে সুননা এর বাইরে আর তিনটি জিনিস হচ্ছে অনুগামী উৎস একটি হচ্ছে ইজমার একটি হচ্ছে আকলুসালিম একটি হচ্ছে ফিতরা সাউয়া আমরা এখন মূলত কোরআন এবং নখলুসাহী যেটা কোরআন এবং সুন্না সেটা উল্লেখ করব আমরা কোরআন মু আল্লাহ কোরআন অনুসরণ কর্লাহ তালা বলেন আকিদের উৎস সম্পর্কে এবং অন্য সবকিছু উৎস সম্পর্কে আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ করো রাসুল অনুগত্য এবং তোমাদের মধ্যে যারা আদেশের অধিকারী তাদের অনুগত্য করো আদেশের অধিকার নির্দিষ্ট নিষেধের যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে মতভেদ হয় তোমরা তার কাছে ফিরে নিয়ে আল্লাহ অর্থাৎ অন্যদের কথার উপরে আল্লাহ মুক্তি প্রাধান্য পাবে যদি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো এবং আখের উপরে ইমান এনে থাকো এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর এ হচ্ছে আল্লাহ তালার নির্দেশ যে আমাদেরকে অবশ্যই আঁকি ক্ষেত্রে ফিরে যেতে হবে আল্লাহ মুক্তুলের কাছে আরো বলেন বোঝা গেল আল্লাহ আল্লাহর কাছে অন্য কারো কাছ থেকে আখিদা গ্রহণ করা যাবে না এটা কোরআন হোক বা শূন্য হোক দুইটাই আল্লাহর কাছ থেকে এসছে সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وخدما ورحمتا وبشرا للمسلمين ايه কোরআন তিনে নাজিল করেছেন ايه কোরআন তিনে নাজিল করেছেন الله বলছেন আপনার উপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল করেছে আমরা তিবিয়ানা লিকুল্লি শাই প্রত্যেকটি বিষয়ের বিশুদ্ধ বর্ণনা দিয়ে এবং হেদায়েত এবং রহমত দিয়ে এবং মুসলিমদের সুসংবাদ দিয়ে এই কোরআন নাজিল হয়েছে মুসলিমদের সুসংবাদ এই কোরআন ওই পথের দিকে মানুষকে ওই পথের দিশা দেয় যে পথটি সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সোজা এবং ইউবেশরুল আল্লা মালুনা আলহাতের ইউবেশরিন ইমানদারদেরকে এই কোরআন সুসংবাদ দেয় যারা সৎ আমল করে ভালো আমল করে যে আন্নাল কাবিওরা তাদের জন্য রয়েছে বড় বড় প্রতিদান বড় প্রতিদান রয়েছে সুতরাং কোরআনে করিম থেকে আকিদা গ্রহণের ক্ষেত্রে আহলসিন্ন জমাতের কোনো দ্বিমত নেই আলহ সুন্জামাত কোরআনে করিম থেকে আকিদা গ্রহণ করে থাকেন সে হিসাবে তারা বিশ্বাস করেন যে কোরআনে করিম শব্দ ও অর্থ সহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনে করিম অপারী আল কোরআন অন্য কিছুকে তার মতো আনতে অপারোগ করে দিয়েছে এবং তাদের এবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে আল কোরআন করিম হেফাজত দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন এবং আল কোরআন আল্লাহর বাণী তা সৃষ্ট নয় আল্লাহর বাণী আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার কাছে একসময় ফিরে যাবে আল্লাহর বাণীর মতো আর কোন কিছু আনার ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জে কেউ চ্যালেঞ্জে কেউ সাহসী আর আল্লাহর কোরআনের মতো আল্লাহর কোরআন কোন একটি হর অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে কোরআন দিয়ে সবসময় সর্বাবস্থা সর্বস্থানে দলিল প্রমাণ গ্রহণ করা যাবে কোরআন আগত যাবতীয় কাহিনী সত্য এবং হেদায়তের আধার কোরআন কাফের ও ইমানদার সভার জন্য কাফের ও ইমানদার সবার জন্য সরণিকা জিকির ইমানদার করলে উপকৃত হবে কাঠিত হবে আল কোরআন হুজ্জুলা আইলাইকা তোমার পক্ষে বা বিপক্ষে কোরআন সাক্ষ্য হিসাবে দাঁড়াবে সবশেষে কোরআনে কারিম হচ্ছে বিধান সুতরাং কোরআনে কারিম থেকে আমাদেরকে আকিদা গ্রহণ করতে হবে দ্বিতীয় আকিদা গ্রহণের উৎস হচ্ছে সুননাতে রসুল ইসলাম আল্লাহ কোরআানে সন্না সম্পর্কে বলেন হাওয়া এই নবী কখনো নিজের প্রবৃতি কোনো কথা বলেন না যাই বলেন তা সম্পূর্ণ এমন ওয়াহি যা তার কাছে প্রেরণ করা হয় অর্থাৎ রসুলের কাছে যে ওই প্রেরণ করা হয় সে অনুসারে তিনি মানুষকে কোনো কথা বলেন নিজের মন মত মত বা প্রবৃত্তির তাড়া বা প্রবৃত্তি চাহিদা থেকে তিনি কোনো কথা বলেন না তা থেকে বোঝা গেল যে কোরআন করিম হচ্ছে ওয়াহি এবং কোরআনে করিম উৎস আকিদের উৎসাহ তিনি নিজেও বলেছেন এই যে দিনের বা স্বচ্ছ নীতির উপর রেখে যাচ্ছি সুননা তা থেকে যে ধ্বংস হতে চায় সে ব্যতীত আর কেউ প্রদ্ভষ্ট হবে না আর কেউ প্রদ্ভষ্ট হবে না क्षेत्र केवल शुद्ध हादिसे विशुद्ध हादिसे ग्रहण करोग्य न जाल हादिसीस तो दूर कथा द्वितीय आकिदार क्षेत्र हादी शुद्ध हा दल हिसाब ग्रहण रकमी शर्त जोड़ सूझ नहीं হাদিসটি শুদ্ধ হলে তা থেকে আকিদার গ্রহণ করা যাবে মহাদেশিনের মানহাজে যদি কোনো হাদিস শুদ্ধ হয় তাই আকিদের উৎস হিসেবে বিস্ত হবে তৃতীয় হচ্ছে আকিদের জন্য খবর ও শুদ্ধ হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য খবর ও আহেদ অর্থাৎ যে হাদিসটি মত হয়নি মতের পর্যায়ে পৌঁছিনি এবং মাসহুর বিখ্যাত পর্যায়ে পৌঁছেন তারপরেও সে হাদিস যদি কোনো শুদ্ধ হয় বিশুদ্ধ বিশুদ্ধভাবে আসে সে হাদিসটিও আকিদের জন্য দল হিসেবে গ্রহণ করা যাবে চার নম্বর হচ্ছে আকিদের সাব্যস্ত হওয়ার জন্য খবরে মতো এই শর্তটি জর্ত নয়া যাবে না যে আকিদের ক্ষেত্রে মতোয়াতের কিংবা মাসুর হাদিস হতে হবে এমন কোনো শর্ত নেই হাদিস যদি কোন বিশুদ্ধ খবর ওয়াহেদ হলো তারা গ্রহণযোগ্য হবে আঁকিদের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে সহি হাদিসে আসা কোন বিষয়ে বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সহি হাদিস প্রাধান্য পাবে অনেক সময় আপনার কাছে কোনো হাদিস আসবে আর আপনার মনে হবে যে এটা সহি এটা আপনার বিবেক বিরুদ্ধে অবশ্যই আপনাকে তখন বিবেককে আপনি সন্দেহ করবেন এবং আকিদা সহি হাদিসকে প্রাধান্য দেবেন এবং সেটা আকিদার গ্রহণ করবেন যেমন রসুল্লা সাল্লা বলেছেন যে কারো খাবারের পাত্র যদি কোনো মাসি পরে তাহলে তোমরা মাসিকে ডুবিয়ে দাও কারণ তার এক ডানাতে রয়েছে আরোগ্য আরেক ডানাতে রয়েছে রোগ তো দুই ডানার কারণ দুইটার মিলে সমান সমান হয়ে যাবে রসোল্লাহ সাল্লাসাম এই হাদিসটি আপনা আপনার কাছে হয়তো কখনো বিবেক বিবেকগ্রাহ্য মনে না হতে পারে বা কোনো কোনো ডাক্তারের কাছে যারা নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করেন তারা তাদের কাছে রাজ্য নাও হতে পারে কিন্তু বিবেকগ্রাহ্য না হলেও রসোল্লাহ সাল্লাম হাদিস যেহেতু বিশুদ্ধ সেহেতু তার উচিত হবে বিবেককে তিনি সন্দেহ করবেন যে বিবেকের নিশ্চয়ই ভুল হচ্ছে কোথাও আমার নবীর হাদিস শুদ্ধ এবং সেই হিসেবে আকিদার ক্ষেত্রে তা গ্রহণ গ্রহণযোগ্য হবে আপনি গ্রহণ করবেন এই জাতীয় আকিদা অবশ্যই গ্রহণ করবেন রসুল্লাহামে যে কথাটি বলেছেন যেমন তিনি বলেছেন যে সূর্য চলতে চলতে এক সময় এসে আরশের নিচে শেষদা করে তারপর আল্লাহ তালা বলেন যে চলতে থাকো একদিন আসবে তিনি আল্লাহ তালা বলবেন যে তুমি উল্টা উল্টা দিক থেকে তুমি উল্টা দিকে ফিরে যাও তখন উল্টার দিকে ফিরে আসবে এই হাদিসটা বিশুদ্ধ সনদ দ্বারা বর্ণিত এবং এটা আকিদার বিষয় কিন্তু কোনো মানুষ যদি বিবেক কে প্রাধান্য দেন কখন শহীদা দেয় আমরা তো দেখি না সূর্য তো অনবর্ত চলমান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সন্দেহ আপনার মনে আসবে কিন্তু আপনার দায়িত্ব হবে তখন আকিদার ক্ষেত্রে সহি হাদিস যদি হাদিস যদি বিশুদ্ধ হওয়ার কারণে আপনাকে হাদিসকে সহি হাদিসকে প্রাধান্য দিই আপনার বিবেককে বিবেককে সন্দেহ করবেন সহিহাদিসের কোনো সন্দেহ করবেন না সেটা হচ্ছে সহি আকিদার দাবি সহি হাকিদার ক্ষেত্রে আপনি হাদিস শুদ্ধ হলেই আপনি সেটা প্রাধান্য পাবে আপনার বিবেকের উপরে ষষ্ঠ যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে আকিদার ক্ষেত্রে রসুল ব্যতীত আর কেউ এবং আল্লাহ কাউকে সবাই আকিদার উৎস হিসেবে বিবেচিত হবেন সাহরিত রহমতুল্লাহ আল্লাহ বলেন হুম আল্লাহাম ويقدمون هَدِيَ محمد صلى الله عليه وسلم على هدية كل أحد وَيُتَّبِعُونَ عَسَارَهُ صلى الله عليه وسلم باطنة وظاهرة طرح يوجد قرآن من سنة 10 شرح جراء رسول الله صلى الله عليه وسلم عدد شخص كيف كيف وفادرينو ده پراكش شربا وسطا رسول الله صلى الله عليه وسلم نتكة 10 شرحة كورية امام بربحار رحمة الله عليه وسلم وَعَلَمْ من قال في دين الله اللَّهِ بِ والتاوله من غير حجه من السنه والجماعه فقد قال على الله ما لا يعلم يعني বলেন যে যে ব্যক্তি নিজের মন মত মত দিয়ে অথবা কিয়াস দিয়ে অথবা অবহেক্ষা দিয়ে কোন কথা বলবে সে সুন্নাতুল জামাতের সুন্নাতুল জামাতের বাইরে চলে যাবে এবং আল্লাহর উপরে না জেনে কথা বলার ভিতরে الله পড়ে যাবে আল্লাহর উপরে على الله আমা আল্লাহ তাহন আল্লাফের নাজেনে কথা বলা সবচেয়ে বড় হারামের একটি অংশ বড় হারামগুলির একটি হচ্ছে আল্লাহ নাজেনে কথা বলা তিনি আরও বলেছেন যখন তুমি দেখবে কোনো মানুষকে তুমি কোরআন এবং সুনার কোনো সেকে কোনো কিছু তথ্য তাকে দিলে কোনো তথ্য দিলে ফলা সে গ্রহণ করল না এবং সে বলল যে শুধু কোরআন দেয়া হোক আমি শুধু সুন্নাতে গ্রহণ করবো না ফলা আশাক্ষা আন্নাহ রাজুলন কাদা আয়লা জানা তাহলে মনে করবা সন্দেহ করবা যে লোকটি অবশ্যই মির্লা খাতের কখনো আকিদার ক্ষেত্রে আসা সাহি বা কোরআন এবং সুন্না দলিল আসছে তা কখনো মদ দিয়ে বা কেয়াস দিয়ে কখনো সেটাকে রাদ করা যাবে না সেটাকে বিশ্বের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না অর্থাৎ সহি আগ্নকলকে প্রাধান্য দিতে হবে ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহির উনরু বলেছেন ফাকা না মিনাল উসুল মুত্তাফাক আলাইহা যে বিষয়ে اتفاق আলেমদের ক্ষেত্রে সহি আকিদার اتفاق হয়েছে যে আনহু লা ইউকবালু মিন আহাদিন কাত্তু আন ইউআরদা আল কুরআন কুরআনের বিরোধিতা করা কারোরই গ্রহণযোগ্য হবে না লা বিরাঈহি ওয়ালা দাওকিহি ওয়ালা কারো সাদ দিয়ে নয় দিয়ে নয় বা কারো নিজের ইচ্ছা মত নয় ওলাহি তার আকল দিয়ে নয় ওলা কারো বা নিজের মন গ্রহণ করার সুযোগ নেই দাবিহি কোরআন হচ্ছে এমন ইমাম যার অনুসরণ করা হবে এই জন্য কখনো দেখা যায় না সরফে সালিনের কেউ কোরআনের কোনো কিছুকে আকল দিয়ে বা রায় দিয়ে বা বিবেক দিয়ে বা মদ দিয়ে কেয়াস দিয়ে সে বিরুদ্ধে দাঁড়িয়েছে অথবা কোনো জওক দিয়ে ওয়াচ দিয়ে মুকাশফা দিয়ে সুফিরা যেটা ব্যবহার করে সেগুলো দিয়ে কখনো ব্যবহার করেছে কোরআনের বিরুদ্ধে এটা দেখা যায় না এবং কখনো তারা এটা বলে নাই যে কোরআনের সাথে হাদিস আমাদের বিবেকের বিরুদ্ধ হয়েছে এটা কখনো সরফে সালিন থেকে দেখা যায় না সাহাবি কখনো বলেন নাই তিন কখনো বলেন নাই তাহলে বোঝা গেল आकलन और सून्ना प्राधान्य पाटे सल्बे सल नीति सोल्साह क्षेत्र के मौलिक नीति अनुसरण करते हैं सल्भे साल दिमत छे एक हरने करीम आकीदा नी आठ सून तसूल इला सल्लासलमिदा दुट्ट एकसाह है अनुसाह अनुगामी रही है तीन তিনটি উৎস এই তিনটি উৎসব আলোচনা ইনশাল আমরা আগামী পর্বে করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখরান আহমদুল্লাহ আব আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি